আসসালাম আলাইকুম আমরা শিক্ষা গ্রহণ করছি আমরা জানছি এবং আলোচনা করছি আল্লাহতালা এর মাধ্যমে আমাদেরকে দুনিয়ার এবং আখেরাতের পার্থেও সংগ্রহ করা তৌফিক দেন আল্লাহ আমিন আজকে যে বিষয় বিষয় আগের বিষয়ের সাথে সম্পৃক্ত তারই জের ধরে বাকি কথাগুলো বলবো তা হচ্ছে অর্থ লালসা অর্থের লোভ ধনলোভ মানুষ ধনের জন্য মানের জন্য কতটা লোভ রাখতে পারে এবং সেই লোভের জন্য কি না করতে পারে সে কথা আমরা আলোচনা করেছিলাম যে মানুষের প্রকৃতিটা আসলে ধনের দিকে বেশি সব সময় মানুষ ধনী হতে চায় আর ধনী হলে আরও ধনী হতে চায় আর তার আরও ধনী হলে আরও ধনী হতে চায় এটাই মানুষের প্রকৃতি সে কথা আমাদেরকে সরিয়ত জানিয়েছে মোহাম্মদুর রসুল্লাহ আরও বলেছেন মানি লা হুমান দুটো লোভী কখনো পরিতৃপ্ত হয় না দুটো লোভী এমন আছে যে কখনো পরিতৃপ্ত হয় না তালিব এলমিন ও তালিবু দুনিয়া এক হচ্ছে এলম অনুসন্ধানকারী আর এক হচ্ছে দুনিয়ার অনুসন্ধানকারী এলম অনুসন্ধানকারী ইসলামিক জ্ঞান অনুসন্ধানকারী আহা যখন আপনি এলম অনুসন্ধানে যাবেন ইসলামী জ্ঞান চর্চা করবেন আস্তে আস্তে আপনার লোভ বেড়ে যাবে লোভ বেড়ে যাবে আরও শিখবো আরও শিখবো আরও শিখবো আরও জানবো এরকম হয় না হয় না যাদের মনে ইসলামী জ্ঞানের পিপাসা আছে তারা দেখবেন যত পড়ি তত মনে হয় কিছুই জানি না এত পড়া পড়ি মাদ্রাসায় 8 বছর ন বছর 10 বছর ধরে পড়ার পরেও বাইরে অনেক বই পড়তে হয় তবুও মনে হয় কিছুই জানি না বিশাল সমুদ্র এই সমুদ্রে যেন সন্তরণ করছি শরীরে যেন কেবল শরীরটা ভেজেছে ইসলামী জ্ঞান চর্চা আপনি যত করবেন আল্লাহ তালা আপনার মাঝে তত লোভ বাড়িয়ে দেবেন যদি এরকম মনে না হয় তাহলে জানবেন আপনি প্রকৃতিস্থ নন আপনার ভেতরে প্রকৃতি নেই ইসলামী জ্ঞানের লোভ যদি না হয় ইসলামী বই একটা পড়লেন আবার একটা পড়তে মন হবে এটাই হচ্ছে প্রকৃতি আর দ্বিতীয় লোভীকে ধনলোভী ধন পেলো। সে পরিতৃপ্ত হয় না দুনিয়ার লোভ টাকাপয়সার লোভ গদির লোভ পদমর্যাদা ইত্যাদির লোভ দেখবেন সে তার লোভ আস্তে আস্তে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে সে কোনো দিন পরিতৃপ্ত হবে না মানুষ যে ধন ভালোবাসে এটা হচ্ছে তার প্রকৃতি সে কথা সৃষ্টিকর্তা আল্লাহ নিজেই বলেছেন তিনি সৃষ্টি করেছেন না আর মানুষকে যে প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন সে প্রকৃতির কথা কোরআনে কোনো কোনো জায়গাতে উল্লেখ করেছেন মানুষের মন মন্দ প্রবণ मानुष हम तरा प्रियम सब समय छटफट छटफट करते छटफट छटफट कर जल्दी प्रवण मानुष हम कतर सामान्य दुख भेगे पड़े तब कथा विभिन्न जैगा एक जगह अल्लाह तला तुमरा माल के कठिन भाव भलोबास प्राण भरे भारजर बीस नम्बर आय সরা আদিয়াতে আট নম্বরে আয়তাল্লা বলছেন মানুষ মালের ভালোবাসাতে ধনের ভালোবাসাতে কঠিন কঠিনভাবে সম্পদের আসক্তিতে সে কঠিন কঠিনভাবে ভালোবাসে ধনলোভের কোন সীমা নেই যত হয় তত বেশি পেতে আকাঙ্ক্ষী হয় মন যার যত আছে সে তত আরও চায় সদুপায়ে না পেলে অসৎ উপায়ে সেম অবলম্বন করে এ জগতে হয় সে বেশি চায় আছে যার ভুড়ি ভুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি কাঙ্গালের ধন চুরি করে হলেও রাজা নিজের ধন পিপেশা মেটাতে চায় কিন্তু ধনলোভ অবশ্যই ভালো না ধনলোভ মানব মনে অশান্তি আনে সুখ নষ্ট করে দেয় আর হিসাব কত লম্বা হয়েছে আপনারা জানেন সাধারণত গরিবদের থেকে পাঁচশো বছরের পাঁচশো বছরের পথ পাঁচশো বছরের সময় তাকে বেশি ব্যয় করতে হয় ধনের হিসাব দিতে ধনের হিসাব দিতে কী উপায়ে কামিয়েছো আর কোন পথে ব্যয় করেছ হিসাব দাও খুঁটি নাটি একটার পর একটা হিসাব দিতে দিতে দিতে দিতে মানুষ নাজেহাল পরিশান হয়ে যে পাঁচশো বছর কেটে যাবে তার পাঁচশো বছর আগে কী হবে গরিবীরা বেহেস্তে গিয়ে আরাম করবে আসলেই গরিব হওয়া ভালো তবে গরিব মানে হীনতা না গরিব মানে নিচতা না এমন গরিব হওয়া নয় যাতে মানুষ কষ্ট পায় যাতে মানুষ হীন হয়ে যায় যাতে মানুষ তার স্বভাবকে পরিবর্তন করে এমন গরিবই ভালো না আল্লাহ নবী সাম এমন গরিব থেকে বানাচ্ছে তাই না আল্লাহর নবী গরিব হতে চাননি এমন গরিব তিনি বলেছেন আমাকে মিসকিনদের সঙ্গে হাসর করো কিন্তু তার মানে এই নয় যে আমি গরিব হয়ে থাকুক না তিনি বলেছেন ও আগে নিই বিফাদলি কে তুমি ছাড়া আমি যেন কারো মুখাপেক্ষী না হই কারো মুখাপেক্ষি হওয়াটাই হচ্ছে খারাপ আপনি গরিব হন ঠিক আছেন কিন্তু এমন গরিব যদি হন যে পরের কাছে হাত পাত্তে হয় তাহলে বিশাল মুশকিল এমন গরিবও ভালো না আর এমন ধন ধনবত্তাও ভালো না যে ধনবত্তার ফলে আপনি হারামপথে ধন কামাবেন তারপরে আপনি জাকারাত দেবেন না তারপরে আবার আপনি আল্লাহ জিকির থেকে বিরত থাকবেন না না এই সব করলে হবে না তাহলে তার থেকে গরিব হওয়া ভালো যাতে করে আপনার হিসাব লম্বা না হয় রাজার রাজকোষ থাকে কিন্তু রাজ মুকুট রাজাকে তার মাথা ব্যথা থেকে মুক্তি দিতে পারে না যতই পয়সা থাক অর্থ থাক আসলে কিন্তু টাকা পয়সায় সব কিছু না আসলে ধন মালই বড় কথা নয় তার থেকে বড় কথা হলো মনের সুখ ও সুস্বাস্থ্য সুখের চেয়ে ভালো এই জন্যই জ্ঞানীরা অর্থ ব্যয় করে স্বাস্থ্য আনয়ন করেন আর আহমকরা স্বাস্থ্য ক্ষয় করে ধন আনয়ন করে তাই না পার্থক্য আছে যারা জ্ঞানী তারা মাল ব্যয় করে সুস্বাস্থ্য কিভাবে থাকবে তার ব্যবস্থা করে আর যারা বোকা তারা নিজের স্বাস্থ্য ক্ষয় করে ব্যয় করে কিভাবে ধন আসবে সেই চেষ্টা করে দিন রাত ঘুমায় না দরকার নেই ঘুম ঘুমের দরকার নাই আসলে হ্যাঁ ওভার টাইম আছে তো হ্যাঁ ওভার আছে বা তারপরেও জাগতে হবে সমস্যা নেই আরে তোমার শরীর খারাপ হবে একপরপর দিনে না ঘুমাও রাতে না ঘুমাও হ্যাঁ শরীর খারাপ হবে না হবে না সমস্যা নেই তা ওভার আছে তো ওভারটাইম এলে মনটা হয়ে যায় তাতে ঘুম না এলে ক্ষতি হয় না কিন্তু আসলে ক্ষতি হয় আসলে তার স্বাস্থ্য নষ্ট হয় একজন আলেম বলেছেন যার জীবন অপেক্ষা তার মালধন অধিক প্রাধান্যযোগ্য সে একজন আহাম্মক নিজের স্বাস্থ্য দেখল না জীবন দেখল না দেখলো মালধন সে একজন আহাম্মক যার মান সম্মান অপেক্ষা তার মালধন অধিক প্রাধান্যযোগ্য সে একজন নিকৃষ্ট মালধন আমার চাই মান যাক সম্মান যাক সমস্যা নেই এই তোমার মান সম্মান একটা ব্যাপার আছে হ্যাঁ এটা করবে তোমার মান আছে তোর মানসম্মান কি দরকার আমার চাই আসলে টাকা আমার মানসম্মানের দরকার নেই এমন কাজ তুমি করবে আলেম হয়ে এ কাজ করবে সমস্যা কি টাকা হলে তো হলো অনেক কাজ অনেক সময় করতে চায় না কিন্তু টাকা দিলে করবে মানসম্মান সম্মান তার কাছে প্রাধান্য নয় প্রাধান্য কী প্রাধান্য পায় ধন মাল সে হচ্ছে নিকৃষ্ট যার জাতি ও দেশ অপেক্ষা তার মালধন অধিক প্রাধান্যযোগ্য সে একজন সমাজ বিরোধী যে নিজের সমাজকে চেনে না নিজে জাতিকে চেনে না নিজে দেশকে চেনে না দেশের আইনকে ফাঁকি দিয়ে দেশের প্রশাসনকে ধোকা দিয়ে পয়সা কামাচ্ছে দেশের বদনাম করছে কিন্তু তার কাছে কী প্রাধান্য পায় পয়সা প্রাধান্য পায় সে হচ্ছে সমাজবিরোধী আর সমাজ বিরোধীরা দেখেন না কি ধনের জন্য কি করে বেড়াচ্ছে আর যার ধর্ম অপেক্ষা তার মালধন অধিক যোগ্য যার দিন অপেক্ষা তার কাছে টাকা পয়সা ও যোগ্য দিন বিক্রি করে টাকা পয়সা করতে চায় সে একজন এমন লোক যার হৃদয়কে আকৃষ্ট করার জন্য জাকাত দেওয়া যায়স। তার মানে কি সে কোন লোক কার হৃদয়কে আকৃষ্ট করার জন্য জাকাত দেওয়া যায়স। অমুসলিম কাফের যায় হৃদয় তাই না তার মানে এ ব্যক্তি কাফের যে অর্থের বিনিময়ে নিজে দিনকে পর্যন্ত বিক্রি করতে পারে অর্থের জন্য যে দিন পরিবর্তন করতে পারে হয় হয়না না অনেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে অনেকে কাদিয়ানি হয়ে যাচ্ছে কিসের জন্য পয়সার জন্য সুতরাং যে ব্যক্তি তার দিনকে বিক্রি করে তার দিন নষ্ট হচ্ছে তা না খেয়াল করে অর্থ উপার্জন করে সে হচ্ছে এমন লোক যার হৃদয়কে আকৃষ্ট করার জন্য জাকাত দেওয়া জায়েজ। কোন মানুষের জন্য দুটি হাতে একসঙ্গে তিনটে ফুটবল ধরে রাখা সম্ভব না হাত কটা দুটো আর তিনটে বল রাখতে পারবেন তদনুরূপ একটি মানুষের ভিতরে সুস্বাস্থ্য ধন ও মানসিক শান্তি একই সঙ্গে আসতে পারে না আপনি বলবেন তিনটি এক সঙ্গে চাই অসম্ভব ধনও চায় সুস্বাস্থ্য আর মানসিক শান্তি চায় হতেই পারে না ওই বল বলার মতো যেমন বল রাখা অসম্ভব তেমনি এই তিনটে জিনিস রাখা একসঙ্গে অসম্ভবের ধন তার স্বাস্থ্যের পক্ষে বড় শত্রু অথচ ভালো স্বাস্থ্যের চেয়ে সম্পদ হচ্ছে বেশি মূল্যবান কার কাছে ওর কাছে কিন্তু ভালো স্বাস্থ্য সম্পদের চেয়ে বেশি মূল্যবান তাই না তারা একটা বাক্য শুনেছেন কি ধন যদি আপনার ধ্বংস হয় তাহলে কিছুই না কিন্তু চরিত্র ধ্বংস হলে আপনার সব ধ্বংস আর স্বাস্থ্য ধ্বংস হলে কিছু ধ্বংস তাই না হেলথ লস ইস সামথিং লস আর মানি লস ইজ নাথিং লস আর ক্যারেক্টার ইজ এভরিথিং লস ধন লোভ ভালো না প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোন মানুষের মঙ্গল আনতে পারে না অর্থ হল উত্তম ভৃত্ত কিন্তু অর্থ হল নষ্টকারী প্রভু উত্তম ভৃত্য আবার নষ্টকারী প্রভু অনেক সময় অর্থই অনর্থের মূল হয় আপনার কারণই হয় অর্থ অথচ অর্থই আবার আপনাকে বাঁচাতে পারে উল্টো হতে পারে আবার ওই অর্থই অনেক সময় বিপদ ডেকে আনে অনেক সময় অতি লোভে তাঁতি ডোবে ধনমালের রক্ষণাবেক্ষণ মনে দুশ্চিন্তা সৃষ্টি করে আর এজন্যই একজন দরিদ্র লোক যত বেশি নিশ্চিন্ত একজন রাজা তত বেশি উদ্বিগ্ন একজন গরিব লোক আমনা রুটি খায় ডাল রুটি খায় চট করে সোয়ার ঘুমি যায় তাই না আর একজন বড় লোক চট করে ঘুমাসে অনেককে ঘুমের ট্যাবলেট খেতে হয় তার মালধনের দুশ্চিন্তা তার হিসাব তার কে মারছে কে খেয়ে নিচ্ছে কি নানা রকম সমস্যা অতএব ধনী হয়ে ভয়ে ভয়ে বাস করাচ্ছে গরিব হয়ে নিরাপত্তায় বাস করা উত্তম মন্দ সঞ্চয়কারীর লোভ ছয়টি যখন আপনি জানবেন যে আপনার মনের ভিতরে মন্দের সঞ্চার হচ্ছে আর সেই সঞ্চয়কারী লোভ হচ্ছে ছয়টি এক হচ্ছে বিষয়া শক্তি ধনের লোভ দুই হচ্ছে নেতৃত্ব লোভ পদের লোভ তিন হচ্ছে যশ যশোলোভ বা খ্যাতি খ্যাতিলোভ চার হচ্ছে উদর সব সময় পেটের দিকে যেদিকে পেটের বালাই সেদিকে আছে পাঁচ হচ্ছে নিদ্রা বিলাসিতা অতিরিক্ত ঘুম। আজান হয়ে গেল উঠবেন না সকাল হয়ে গেল উঠবেন না বেলা হয়ে গেল উঠবেন না দিনেও ঘুম দিবা নিদ্রা শুলেই ঘুম আসে খুব খারাপ জিনিস আর ছয় হল আরামপ্রিয়তা কোন মেহনতের কাজে আপনি নেই চাকরি পাচ্ছেন না চাকরি পাচ্ছেন না এমন চাকরি পাচ্ছেন মেহনত আছে করবেন না চাকরি না পায় সেও ভালো চাকরি করব না সেও ভালো তবু মেহনতের কাজ করব না এতে নিশ্চয়ই আপনার মাঝে কি সৃষ্টি করবে মন্দ সৃষ্টি করবে অতিরিক্ত ধনসম্পদ মানুষের জন্য মন্দ বই কিছু না আনে প্রিয় দর্শক মন্ডলী আবার আপনাদের সামনে এসে বাকি আলোচনা রাখছি ধনলোভের কথা ধনলোভ ভালো না প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোন মানুষের মঙ্গল আনতে পারে না অর্থ হল উত্তম ভিত্ত হল নষ্ট প্রভু উত্তম ভিত্ত আবার নষ্টকারী প্রভু অনেক সময় অর্থই অনর্থের মূল হয় আপনার ধ্বংসের কারণই হয় অর্থ অথচ অর্থই আবার আপনাকে বাঁচাতে পারে উল্টো হতে পারে আবার ওই অর্থই অনেক সময় বিপদ ডেকে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 ঘুম আসে অনেক কে ঘুমের ট্যাবলেট খেতে হয় তার মালধনের ভয়ে ভয়ে বাস করাচ্ছে গরিব হয়ে আপনি জানবেন আপনার মনের ভিতরে মন্দির সঞ্চার হচ্ছে আর সেই সঞ্চয়কারী লোভ হচ্ছে এক হচ্ছে বিষয়া ধনের লোভ দুই হচ্ছে নেতৃত্ব লোভ পদের লোভ তিন হচ্ছে যশ লোভ বা খ্যাতিলোভ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 চাকরি না পায় সেও ভালো চাকরি করবো না সেও ভালো তো মেহনতের কাজ করব না এতে নিশ্চয়ই আপনার মাঝে কি সৃষ্টি করবে মন্দ সৃষ্টি করবে অতিরিক্ত ধনসম্পদ মানুষের জন্য মন্দ বই কিছু না ধনে আনে অহংকার আর অহংকারে আনে পতন কারুন তার প্রকৃষ্ট প্রমাণ কারুনের নাম শুনেছেন কারুনের কেমন ধন ছিল সেই ধন বলেছিল আমি নিজের বুদ্ধি বলে কামিয়েছি তারপর হতে হতে এমন অবস্থা হলো যে আল্লাহ তালা এই অহংকারের ফলে তাকে এমন ধসা ধসালেন যে তার ঘর বাড়ি টাকা পয়সা সহ সব চলে গেল কিসের জন্য অহংকারের জন্য ধনে অহংকার আনে তার জাতি তাকে বলেছিল যে অহংকার তুমি করোনা এমন খুশি করোনা যে খুশিতে অহংকার আছে আল্লাহ তালা এমন খুশিকে পছন্দ করেন না এমন অহংকারকে পছন্দ করেন না কিন্তু মানলো না যখন মানল না ফাখারা যা আলি ফিজিনাতে একদম সাহস জক জমক সহ যেন বেড়িয়ে গেল আল্লাহ তালা খাসাফনাথ তার ঘর বাড়ি সহ আমি তাকে মাটিতে ধসিয়ে দিলাম সুতরাং এমন গর্বকারী এমন অহংকারী ধ্বনির পরিণাম এমনও হতে পারে ধনমাল মানুষের জন্য ফিতনা ধনমাল মানুষের মাঝে ফিতনা ও যুদ্ধ সৃষ্টি করে এক ব্যক্তির সাথে অপর ব্যক্তির এক গোষ্ঠীর সাথে অপর গোষ্ঠীর এক দেশের সাথে অন্য দেশের লড়াই যেসব কারণে সংঘটিত হয় তার মধ্যে প্রধান কারণ হল ধন অন্য দেশ দুর দেশে গিয়ে যুদ্ধ করছে কিসের জন্য নিশ্চয়ই কোনো স্বার্থ আছে সম্পদ পাবো সেখানেকার সম্পদ আমি গ্রহণ করব। এই যে অর্থলুপতা অর্থ লোভ তাতে পেট্রোলের মাধ্যমেই হোক খনিজ সম্পদের মাধ্যমেই হোক সোনার মাধ্যমেই হোক যে কোনো মানে অর্থ সেই লোভের ফলেই যুদ্ধ হয় আত্মীয় স্বজনের মাঝে বিচ্ছেদ ঘটায় এই টাকা টাকা তুমি দেখতে গোল তোমার মাঝে এই গণ্ডগোল টাকা তুমি যাচ্ছ কোথা পীড়িত যথা আসবে কবে বিচ্ছেদ যবে এ হচ্ছে টাকা আপনি যদি বাড়িতে টাকা দিতে না পারেন বাড়ির আপনি কেউ নন আর যদি টাকা দিতে পারেন আপনি সবচেয়ে প্রিয় যে যত দিতে পারবে সে তত প্রিয় সেই ছেলে বেশি ভালো যে ছেলে বেশি উপার্জন করে আর সেই জামাই বেশি ভালো যে জামাই বেশি শ্বশুর শাশুড়িকে দিতে পারে তাই না যে যত দিতে পারবে সে তত ভালো ভালো হওয়ার একটাই হচ্ছে কারণ আপনি বেশি দিতে পারেন খালাস আপনি নামাজ পড়েন না আপনার পরহেজগাড়ি নেই আপনি দিনদার নন আপনি লোকের সাথে এমন ব্যবহার করেন যে ব্যবহার পছন্দ করেন না আপনার যোগ্যতা নেই আপনার এলেম নেই কিচ্ছু দেখার নেই যদি আপনি দিতে পারেন তাহলেই আপনি ভালো জামাই যদি আপনি দিতে পারেন তাহলেই আপনি ভালো ছেলে কথা ঠিক না বল। একদম বাস্তব আর কিচ্ছু না। টাকা হলো সব কিছুই সুতরাং বুঝতেই পাচ্ছেন। টাকা তুমি যাচ্ছে কোথা পীড়িত যথা আসবে কবে বিচ্ছে তার মানে এমন অবস্থা যে বিচ্ছেদ হওয়ার টাকা হচ্ছে না তখন বিচ্ছেদ টাকা পাচ্ছেন না তখন বিচ্ছেদ ঘটছে না ঘটছে না অবশ্যই কহিল ভিক্ষার ঝুলি টাকার থলি রে আমরা কুটুম্ব দোহে ভুলে কি গেলি রে থলি বলে কুটুম্বিতা তুমিও ভুলিতে আমার যা আছে গেলে তোমারও ঝুলিতে তাই না যখন মানুষের দারিদ্র আসে কথা আপনারা শুনেছেন বারবার অভাব যখন দরজা দিয়ে প্রবেশ করে সেই ঘর থেকে ভালোবাসা জানলা দিকে লাফিয়ে পলায়ন করে খুব খারাপ জিনিস অভাব সুতরাং যেমন অভাব ভালো না তেমনি ধন ধনলোভও ভালো না মাঝামাঝি আমাদেরকে থাকতে হবে টাকার লোভ জারি মাঝে আছে তারি মনে মাঝে অশান্তি আছে টাকার লালসা তাকে অন্ধবধির করে তোলে ফলে হারাম হারালে তমি সে করতে সক্ষম হয় না আর তার জন্য সে হারাম করে পরিণত হয়ে বসে আমাদেরকে না আর সামান্য সময় আছে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আসসালামাইকুম আসসালাম আমার প্রশ্নটা হচ্ছে যে কোন ব্যক্তি শরিয়ত অনুযায়ী ধনী হয়েছে তো তবুও কি পাঁচশো বছর পরে জান্নাতে যাবে বা কোনো ব্যক্তি হওয়ার পর কাজ নিশ্চয়ই না পরে যাবে। না। যে ব্যক্তি শরীয় সম্মতভাবে ভাবে ধনী হয়েছে শরীয়ত সম্মতভাবে মাল ব্যয় করেছে শরীয় সম্মতভাবে ভাবে উপার্জন করেছে শরীয়ত সম্মতভাবে ব্যয় করেছে তার হিসাব সহজ কতটুক জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত ক্লিয়ার যদি শরীয়ত সম্মত ভাবে হয় শরীয় সম্মত মানে কি তার কোনো সমস্যা নেই হিসাব কিসের কঠিন হবে কিছুই হবে না শরীয়ত সম্মতভাবে হালাল পথে মাল অর্জন করেছে হালাল পথে ব্যয় করেছে যোহর থেকে আসরের সময় খালাস মোমেন তুমি মোমেন সাধারণ মোমেনের মতো তারপর তুমি যাও বান্দামার বেহেস্তে যাও তাই না সুতরাং সবসময় চেষ্টা করতে হবে আমাদেরকে যেন আমরা হালাল পথে মাল অর্জন করতে পারি এবং হিসাব যেন ক্লিয়ার রাখি যখন করলেন তখন তার বর্ম এক ইহুদির কাছে বন্ধক ছিল তার মানে ঋণ অবস্থায় মারা গেছে ইহুদির কাছে পঁচাত্তর কেজি জবের বিনিময়ে বন্ধক রেখেছিলেন নিজের লৌহ বর্ম আল্লাহর নবীর অবস্থা তো নিশ্চয়ই আপনারা শুনেছেন আল্লাহর নবীর ঘরে মাসের পর মাস খাবার যুক্ত না কারণ আল্লাহ নবী সেরকম চাননি ইচ্ছা করলে তো ওহুদ পাহাড়কে সোনা করে দেওয়া হতো চাননি ওই যে ইসা আল্লাহ ইসলাম ইসাল্লাহ ইসলাম ধন চাননি কিন্তু একদিকে একদিকে আপনার দাউদ নবী সুলেমান নবী রাজা ছিলেন তাই না নবীদের মধ্যেও দুরকম ছিলেন আল্লাহ নবীও ধন পছন্দ করেননি ওহুদ পাহাড়কে বলা হলো সোনা করে দেব না দরকার নেই হ্যাঁ ওই সাফাকে বলা হলো সোনা করে দেবো না তা দরকার নেই আমি মিসকিন হয়েই থাকতে চাই মিসকিনদের সঙ্গে থাকতে চাই মানুষের মাঝে যখন মুসলমানরা প্রথমে ইসলাম গ্রহণ করলো তখন বুঝতেই পারছেন অধিকাংশ গরিব এবং আসহাবে সুফ্ফা আসহাবে সুফফার এমন অবস্থা যে তাদের পেটে খাবার জুটতো না আবহরাইরা বলছেন কখনো কখনো খিদেতে আমি পড়ে থাকতাম আর লোকেরা আমাকে পাগল ভাবতো খিদের যন্ত্রণাই লোকে আমাকে দেখে পাগল ভাবত আল্লাহর নবীর কাছে যে হাদিয়া আসতো সেই হাদিয়া থেকে তিনি এবং তার স্ত্রীদেরকে পান করাতেন খাওয়াতেন বাকি যেটুকু বাঁচলে তাহলে আমাদেরকে দিতেন সেখান থেকে আমরা খেতাম কখনো কখনো আল্লাহর নবীর এক এক চান দুই চান পার হয়ে গেল আল্লাহ নবীর ঘরে চুলো জ্বলে না চুলো জলে না মানে মানে না রুটি পাকানো হয়েছে আর না কোনো খাদ্য গোস্ত পাকানো হয়েছে তো জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনারা কি খেতেন তো বলছে দুই কালো জিনিস পানি আর খেজুর এই অবস্থা ছিল আল্লাহ নবীর এই অবস্থা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা শুধু হালাল পথে রুজি অর্জন করতে পারি উপার্জন করতে পারি আল্লাহ মামিনামালাইকুম ওরাকাত